বিশ্বের বিভিন্ন সময়ে আমরা দেখেছি নবীরদেরও বিরোধিতা করা হয়েছে এবং সাহাবাই কালাম রাহ আলিম আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর পথে দাওয়াত দিয়েছে তাদেরই বিরোধিতা হয়েছে এবং সেখানে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় রেখেছি যে আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়টি এবং সে বিষয়ে কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিতে পারি সে বিষয়ে তিনি আমাদের দিক নির্দেশনা দেবেন ঈশ্বল সালামাইকুম রহমতুল্লাবুল্লাহ আমরা আবার এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আবার দাওয়াত করেছেন পরিবেশ বজায় রাখতে পারি সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম আজকে আমরা চাচ্ছি যে আসলে যেখানেই আমরা দেখি ভালো অংশ যেমন আছে খারাপ অংশ তেমনি আছে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যে অনেকগুলি বাধাই আমাদের দাওয়াতে পথে হয়ে থাকে কখনো কোনো ব্যক্তি নিজেই বাধা হয় কখনো সমাজ বাধা হচ্ছে দিক নির্দেশনা দেবেন এটা আমাদের আশা আর ধন্যবাদ আপনাকে আসলে দাওয়া একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ দাওয়া হচ্ছে আল্লাহর পথে ডাকা আর আল্লাহ সৃষ্টি করেছেন শায়তান ইবলিস ইবলিসের এটা চ্যালেঞ্জ ছিল আল্লাহ থেকে যে যাওয়ার পথে তাদেরকে আমি যেতে দেব না যেহেতু আদমের কারণে আমি অপমানিত হয়েছে কাজে তার সন্তানদেরকে আমি বাদাস সৃষ্টি করবো কাজী দাওয়াত যেহেতু জান্নাতের দিকে দাওয়াত এই দাওয়াতে যাওয়ার ক্ষেত্রে বাধা আসবে ইবলিস থেকে এবং অনেক সময় ইবলিস কখনো কখনো ব্যক্তির উপর ভর করে আসে অথবা একটা গ্রুপের উপর ভর করে আসে অথবা মিডিয়ার মাধ্যমে আসে কিন্তু বিভিন্ন বাধা করবে যাতে করে আল্লাহর বান্দাগন জান্নাতের দিকে আদম সন্তানগণ জান্নাতের দিকে অগ্রসর হতে না পারে আর এটি হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা দেখি প্রথম ইবলিসের চ্যালেঞ্জ এবং ইবলিস মূল চ্যালেঞ্জ এবং সেগুলো বিভিন্ন ভাবে তৈরি করে দেবে কখনো কখনো ভুল বুঝাবুঝি তৈরি করে দেবে যারা দিনের দাওয়াত এখনকার কখনো কখনো প্রপা তাদেরকে ব্যস্ত করে দিতে পারে এবং দুনিয়ার মুহূর্তে এমনভাবে ব্যস্ত করে দিতে পারে যাদের দিনের দাওয়াত না দেয় না দেয় অনেক ব্যক্তি ছিল যে আগে কিছু সময় দিনের জন্য ব্যয় করতো আল্লাহ দিনের কাজে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করত। কিন্তু এখন দেখা যায় সে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে এত বেশি ডুবে গেছে যে আরেকটু সময় বের করে দিনের কোন কাজ করার জীবনটা যে অনন্তকাল চলতে হবে সেটার জন্য আমাকে রোজগার করতে হবে সংগ্রহ করতে হবে আমি সংগ্রহ করছি না এই দিনের জন্য কাজ করা দিনের দাওয়াতের জন্য কাজ করা অনেক অনেক বাধা বিপত্তি থাকবেই এবং বিশেষত আজকাল যেমন আমাদের দিনের কাজ করার হচ্ছে খারাপ জিনিস প্রচার করছে উলঙ্গোপনা হয়তো প্রচার করছে অথবা এমন থিওরিগুলো পেশ করছে যেগুলো আমাদের মুসলিম নানা ভাবেই বিভিন্ন সিরিয়াল দেখানো এবং এত উন্মুক্ত হয়ে থাকেন যে মেহমানকে বসিয়ে রাখে কিন্তু তার সিরিয়ালটা যারা মিস না হয় এরকম ঘটনা ঘটছে মেহমানকে এসে বলছে চলেন আমরা দেখি নিয়ে দেখতে হয় কারণ সে মিস করতে চায় না তিনি সেখানে যেতে পারছেন না কারণ তার সিরিয়ালটা মিস হয়ে যাবে অথবা অনেক সময় যুবকদেরকে বা উ বয়সী যারা আছে তাদের ফেসবুক এর একটা নেশা যেখানে থাকে তারা কানেক্টেড থাকে চেষ্টা করে এবং এবং পবিত্রতা বোধ এটাতে নষ্ট হয় জি জি এগুলো কিন্তু একটা দাওয়ার জন্য আমাদের আধুনিক কালের একটা চ্যালেঞ্জ জি জি বড় চ্যালেঞ্জ এটা কারণ অনেক সময় আমরা মনে করি মুখে যায় বলে এতে কোনো সমস্যা নেই কিন্তু মুখেও তো একটা পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে পারবো এই ব্যাপারে খুব চিন্তা করা দরকার আপনি যেমন জিজ্ঞাসা করছেন দাওয়াতের কি কি চ্যালেঞ্জ কিন্তু আমাদের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করে দিচ্ছে যেগুলোকে মোকাবিলা করতে না পারলে দিনের উপর নিজে অটল থাকা নিজের পরিবারকে অটল রাখা এটা বড় কষ্টকর এবং দুঃসাধ্য হয়ে যাবে এই জন্য এগুলোকে চিহ্নিত করতে হবে এবং এগুলো থেকে নিজের পরিবারকে বিশেষ করে রক্ষা করতে হবে এই জন্য আমরা এটা অনেক সময় উপদেশ দিই যে টিভি চ্যানেল আমাদের রাখাটা কতটুকু দরকার আছে ঘরে যদিও অনেকে প্রশ্ন করেন যে আমরা তো এটা ইসলামী প্রোগ্রাম দেখছি ইসলামী প্রোগ্রাম আপনি কতক্ষণ দেখছেন আর কত সময়ে টিভি যতক্ষণ ঘরে দেখা হয় তার মধ্যে কত সময় ইসলামের প্রোগ্রামের জন্য আপনি ব্যয় করছেন আর কত সময় আপনি ব্যয় করছেন অন্যান্য অপ্রয়োজনীয় অথবা ব্যয় করছেন সেটা বিবেচনা করতে হবে আমি একটা জরিপে দেখলাম ব্রিটিশদের ব্যাপারে বলা হয়েছে যদিও ব্রিটিশরা অনেক কর্মঠ কাজের তারপরে সময় নষ্ট করে না তারপরেও তাদের ব্যাপারে লেখা হয়েছে যে একজন মানুষ যদি সত্তর আশি বছর বেঁচে থাকে তিনি কাজের পরে এসে টিভি দেখে সোফাতে তার সময় ব্যয় হয় সতেরো বছরের যতক্ষণে তখন তো অনেক সময় বেশি দেখে এই যে সোফায় বসে টিভি দেখে তারা যে এক একজন যে সময়টা নষ্ট করে সেটা হলো সতেরো বছর একজন গবেষক লিখেছেন এই সতের বছর যদি সে অন্য কাজে ব্যয় করতো তাহলে হয়তো তার দুনিয়া খেলা অনেক কল্যাণ অনেক কল্যাণ হতো এই জন্য এইটাই বলা হয়েছে যে লাইফটাকে আউট অফ বক্স নিতে হবে কারণ একইভাবে জানা দরকার মানে কি করে আমি একজনকে দেখতাম কিছু করতে লাগবে আমাকে বলো তার কোনো কিছুই না শুধু টিপতেছে এই টিভা যদি এমন হতো খেলাধুলার মাধ্যমে তার শারীর গা কথা করে চোখ নষ্ট হচ্ছে মাথা ব্যথা হচ্ছে সময় নষ্ট হচ্ছে যে লন্ডন খুব বেশি সুইট খাওয়া চকলেট খাওয়া এটা একটা কারণ হয় আর ফাস্টফুড খাওয়া জি তৈলাক্ত বিষয়গুলো খাওয়া এগুলো একটা কারণ আরেকটা মূল কারণ যেটা হলো যে অধিকাংশ সময় এই শ্রেণীর বাচ্চারা এক সেটা এখন আর বাইরের হতে পারছে না এই জন্য বসে বসে ফুলে যাচ্ছে আমাদের একটা বিরাট শিক্ষণীয় বিষয় আছে যে এইভাবে কখনো তাদেরকে বসে থাকার মতো সুযোগ দেওয়া যাবে না সে মসজিদ যাচ্ছে না কারণ সে আটকে গেছে আর যেই জিনিস নামাজ থেকে মানুষকে বাধার সৃষ্টি করে সেটা হারাম হয়ে যায় কারণ এটা আল্লাহ জিকির থেকে তাকে বাধা দিচ্ছে খবরাখবর ইত্যাদি দেখাও বেশি প্রয়োজন নেই একের পরে খবর তো দেখার কোনো দরকার থাকে না এত খবর দিয়ে কি করব সেটা এক সময় খবর বেশি হলে আঘাত করে তার বিপক্ষের খবর হলে সেখানে একটা বলছেন কাজে এই অপ্রয়োজনীয় খবর দেখতে থাকা মোহতারমের কাছ থেকে বাকি আলোচনা শুনবো ততক্ষণ আমাদের সাথে Britain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 জানব মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না জীবন যদি অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন छोट बड़ पाप बने अकल्याण देखुभ परिणती परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত দর্শকবিন্দু আমরা বিরতির পর ফিরে এসেছি আমাদের আলোচনা আমরা আলোচনা করছিলাম শেখ মাহমুদুল হাসান সাহেবের সাথে কিভাবে আমাদের পরিবারকে রাখতে পারি আমরা আলোচনা করেছিলাম এবং কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে হয় সে আমাদের কি কি ভূমিকা রাখা উচিত আলোচনা করছেন আমরা সাথে সাথে এটা আলোচনা শুনবো এবং এটাও শুনবো যে এই একবিংশ এসে আমরা কিভাবে আলেমরা কি ভূমিকা নিতে পারে এই কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালনার জন্য তাদের কি ভূমিকা হওয়া উচিত তাদের কি কি যোগ্যতা অর্জন করা উচিত তাও আমরা এই জিনিসগুলোকে চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন এবং সেগুলোকে মোকাবেলা করা অনেক সময় দিন শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা হয়ে যায় আপনার পরিবারের মধ্যে কোন সদস্য বলে ফেললো যে বেকার বানাচ্ছ বা দিন দা দেখা উচিত যে একজন ছাত্রকে কোরআন শিক্ষা থেকে যে আমি বাধা সৃষ্টি করলাম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এমনকি ঠাট্টা মস্করা করেও যদি আপনি বলে থাকেন এটাও কিন্তু বাচ্চাদের সাইকোলজিতে প্রভাব ফেলে তখন বাচ্চারা অবশ্যই জবদায়ী করতে হবে এই জন্য আমরা যারা দিন চর্চা করছে তাদেরকে ক্রিটিসাইজ করবো না খারাপ কথা বলবো না বেকার কি কাজ হবে না এই জাতীয় কথা বলে অনুসাহিত করবেনা কারণ কে বেকার হবে কার দ্বারা আল্লাহ কি কাজ দেবে সেটা আল্লাহ এরকম একদিন আমি গ্রামের বাড়িতে গেছি আমার আম্মা সহ তা আমরা বাড়ি ফিরে আসছি একজন বয়স্ক লোক কোন আমার সাথে পরিচয় নয় কিছু নেই পথে জিজ্ঞাস করলো তুমি মাদ্রাসায় পড়া আমি হ্যাঁ মাকে তো একটা পানের খিলিও খাওয়াইতে পারবা না কিন্তু মনের মধ্যে গেঁথে গেছে এক পর্যায়ে বারবার আল্লাহ শুক্রিয়া আদায় করে যে না আলহামদুলিল্লাহ লোকটা ভুল বলেছে আলহামদুলিল্লাহ দেখেন ভালো করে হয়তো তারা কেউ এ পর্য আসতে পারেনি যে পর্য আপনি আসেছেন বয়স্করা হয়তো ইগনোর করতে পারে কিন্তু ছোট বাচ্চারা যেটাই শুনে একটা অপমান ভোট করে আর এই অপমান ভোট থেকে তার মধ্যে একটা যখন হয় বাচ্চারা তখন কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাস হারায় উদ্যমী হওয়া উচিত ছিল আমি জানি দুইটাই দুনিয়া এবং আখারা দুইটাই আমি শিখতেছি তারকে আরো বেশি সাহসী হয়ে কাজ করা উচিত কিন্তু এটা তাদের অনেকেই এটা থেকে দূরে রাখে এই গ্রুপটা একটা বিরাট চরিত্র কাজ করে তারা এই কাজগুলিকে তাদের কিছু তার বলার কারণে তার উৎসাহের কারণে যে ভালো কাজটা করেছেন আর কেউ যদি কাউকে ভালো কাজে বাধার সৃষ্টি করে আর এটা থেকে যদি সে বিরত থাকে ভালো কাজ করা থেকে ওর বাধার কারণে আমরা আমাদের দর্শকদের বলবো যে কাউকে ভালো কাজ করে দিন শিক্ষার ক্ষেত্রে কাউকে বাধা দিবেন না কাউকে খারাপ ভাবে চিঠাই বরং উৎসাহ দিবেন যে দিন শিখে দুনিয়া সবিসে শিখবে আলহামদুলিল্লাহ আমাদের কাজে লাগবে কারণ আখেরাতের কাজ হচ্ছে বড় কাজ দুনিয়াতে কাজ কিছুই না একটা মানুষ দুনিয়াতে মরেও যেতে পারে কয়েকদিন পরে কিন্তু তার অনন্ত জীবন শেষ হয়ে যাবে না আমরা বিশ্বাস করি যে এক জীবনের কোনো শেষ নেই সেখানে আমার কোনটা কাজে লাগছে সেটা হচ্ছে কার আর দুনিয়াতে যা হচ্ছে তা অনেকটাই বেকার কারণ উল্টা যেন না বুঝি আমরা আমাদের দর্শকদের বুঝতে চাচ্ছি সুতরাং আরেকটি জিনিসের দিকে যে আমাদের অনেক সময় আলেমদের যে কিরকম উচিত বর্তমান সময়ে এই এসে কারণ আমরা আলেমরা সত্যি অর্থে সেঞ্চুরিটাকে আমরা বুঝছি না আমরা জানি যে প্রত্যেকটা কমিউনিটি বা সমাজে পাড়ায় মহল্লায় যিনি ইমাম থাকেন তিনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তিনি আছেন আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা তাকে পালন করতে হবে সময় উপযোগী ভাবে তিনি শুধু ইমাম শুধু বয়স্ক ব্যক্তিদের না যারা উদ্বুদ্ধ করতে পারি আমার এলাকার কি কি চ্যালেঞ্জ এবং কি কি চ্যালেঞ্জ আমাদের এলাকাতে আছে সেটাকে কিভাবে মোকাবেলা করতে পারি এই জিনিসগুলোকে তাকে চিন্তা করতে হবে আর তাছাড়া যেহেতু এখন অনলাইন এবং মিডিয়া ইত্যাদি মাধ্যমে দক্ষতা যিনি বাংলা ভাষায় বক্তব্য রাখবেন এবং তার ইংরেজি ব্যাপারে দক্ষতা এটাও দরকার আর আরবি ভাষায় তো থাকতেই হবে এবং তাকে ব্যাপক স্টাডি করতে হবে সমাজের রোগ গুলোকে নির্ণয় করা এবং রোগগুলো চিকিৎসা করার জন্য সমাজকে তো কনভিন্স করা যাবে না সমাজকে আধুনিক বিষয়গুলো না জানেন তা সমাজ মনে করবে তাকে হয় তার কাছে মিশবে বলবে যে তিনি কিছুই জানেন না অথবা মনে করবে যে তিনি অতি বেশি জানেন ব্যবহার করে তিনি জ্ঞানকে অর্জন করতে পারেন আপনি চিন্তা করেন যে এই যে অনলাইন সেখানে সবগুলো কিতাব পাওয়া যায় পৃথিবীর কোনো প্রান্তে বসে ক্লিক করে কিতাব পড়া যায় এখন আলেমদের জন্য তো উপযুক্ত জ্ঞানে সমৃদ্ধ হয়ে জাতিকে উপরে দিতে তারা পারবে না এই জন্য এই সেন্সুরিতে তাদের জন্য উচিত হলো ওলামাদের জন্য যেহেতু তারা ওরস বিয়া প্রত্যেক নবী তার সময় উপযোগী ফেললেই সেটা সাপ হয়ে যায় সমুদ্রে ফেলে রাস্তা হয়ে যায় এই জন্য তাকে এটা দিয়েছেন একইভাবে হজরত ইসা ইসলামের যুগে চিকিৎসা একটা প্রভাব ছিল এই জন্য উদ্দেশ্য তার সময়ের জ্ঞান জানতেন আলেমদেরকে সময়ের জ্ঞান জানতে হবে সময়ের ভাষা দিকে এসে গেছে একটা জিনিস হচ্ছে আমরা বা কথা বলছি পৃথটিভির যে কাজ তার যে সম্পর্কে পৃথিবী বাংলা এবং পৃথিবী উর্দু পৃথিবী ইংলিশ এগুলোর মাধ্যমে বিশেষ করে বিভিন্ন ধর্মের সাথে তুলনা এবং আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবনের দিক নির্দেশামূলক প্রচুর আলোচনা গুলো এখানে উপহার পাওয়া যাচ্ছে এই ফেসিলিটি সৃষ্টি করেছে তারপরেও ইসলাম হচ্ছে অনেক চিন্তার উদার একটা ধর্ম এই জন্য অনেক সময় বিভিন্ন স্কুলারদের মতামত বিভিন্ন থাকতে পারে বিভিন্ন মতামত থাকতে পারে নৈতিকতা আখলা চরিত্র এবং ইমান ও আমলের উপর অটল থাকতে পারি এবং সৌহার্দ্য কিভাবে বাড়াতে পারে সেটা চেষ্টা করতে হবে ঐক্য কিভাবে ধরে রাখতে পারি পরস্পর বাংলা যারা দায়িত্বশীল ওনাদের জন্য উচিত হলো এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পৃথিবী বাংলার যে মূল উদ্দেশ্য বা উদ্দেশ্য তা কখনো অনৈক্য সৃষ্টি করা নয় সামান্য মাস্টারা নিয়ে করে মানুষের মধ্যে ডিভাইডেশন তৈরি করা নয় তারা সবসময় সাপেক্ষ এবং আপনাকে কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আশা করবেন যেন আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আপনাকে হায়াত বা এনায়াত করেন এবং আপনি যেন আমাদের জন্য আবারও উপস্থিত থাকতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে যে সমাজ দর্শকবিন্দু আমরা মোহতারমের কাছ থেকে বিদায় নিয়েছি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আমরা আরও অন্য সময় বিস্তারিত শুনতে পারবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাথে মৃত্যু হয়েছি আমরা পরে ভাই ভাই হিসাবে থাকতে পারি এবং আখেরাত যেন আমরা আল্লাহ সুরের মু সামনাসামনি বসে জান্নাতে থাকতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা আমাদের দেন সে আল্লাহ কাছে আমরা সবসময় সেই দোয়াই করব। আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু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 জানতে হলে দেখুন ইসলামী আদর্শ ডাক্তারের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूल प्रत्येक दाना जाके इच्छा बृद्धि रास्ते व्यय करेंटार्न पानी सातशो ग पत्तर हजार परसेंट और मुनाफा आजी है। दी आज ही बनियोगी मानवता